السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم غيل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين বারাক আল্লাহ কোরআন আজিম প্রিয়দর্শক আমরা আমাদের আলোচনার বিগত পর্বে তাতফিফ নিয়ে আলোচনা করছিলাম যার অর্থ হলো মানুষকে মাপে কম দেওয়া ক্রয় বিক্রয়ের সময় দেওয়ার সময় মানুষকে তার প্রাপ্য থেকে কৌশলে কমিয়ে দেয়া এটাকে বলা হয় তাতফিফ কোরআনে পাকের মধ্যে আল্লাহর রব্বুল্লা আলমিন এই তাতফিফের ভয়াবহ পরিণাম নিয়ে একাধিক জায়গায় আলোচনা করেছেন এবং হজরত সোয়াইব আলীহি সরাতসালামের জাতিকে আল্লাহ রব্বুল আলমী ধ্বংস করে দিয়েছেন তাদের অপরাধ ছিল তারা তাতফিফ করত অর্থাৎ মানুষকে যখন তারা পরিমাপ করে দিত তখন মানুষকে কম দিত আর নিজেরা মানুষের কাছ থেকে নেওয়ার সময় পরিপূর্ণ অথবা বেশি করে নিয়ে নিত এই ছিল তাদের অপরাধ এই অপরাধের কারণে আল্লাহ পাক রব্বল আলমী তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তেমনি যারা এই অপরাধের সাথে যুক্ত হবে কেয়ামত পর্যন্ত আল্লাপা আকরবুল্লা আলমিন তাদের প্রত্যেকের জন্য বলেছেন ওয়াইলুন তাদের জন্য জাহান নামের ভয়াবহ এবং কঠিন বিপদ সংকেত আল্লাহ আল্লাপা আকরব্বুল আলমিন তাদের জন্য ঘোষণা করেছেন প্রিয়দর্শক কাজেই আমরা কখনোই এই ধরনের বিপজ্জনক তাতফিফের সাথে সম্পৃক্ত হব না আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনে পাকের মধ্যে ইঙ্গিত করেছেন যে মাপে কম দেওয়ার মাধ্যমে তোমরা যেই লাভ অর্জন কর যে অতিরিক্ত সম্পদ তোমরা আহরণ করো হয়তো এটা দেখতে ভালো দেখা যায় বেশি দেখা যায় আর তাৎফিফ না করে যথাযথ পরিমাপ অনুযায়ী মানুষের অধিকার মানুষকে আদায় করলে হয়তো মনে হবে যে প্রফিট বা মুনাফার অংশ খুবই ক্ষুদ্র কিন্তু আল্লাহ বলেছেন বাকি খায়রুল হাহরুল্লাকুম বৈধ পথে মানুষকে না ঠকায় মানুষের অধিকার মানুষকে যথাযথভাবে আদায় করে তোমার সামান্য লাভ যদি হয় সেটাই তোমার জন্য অনেক বড় কল্যাণ বয়ে আনবে আল্লাহ পাক রব্বুল আলমীন সেটাকে খায়ের বলে আখ্যায়িত করেছেন প্রিয় দর্শক কাজেই আমরা কখনোই এই ধরনের তাতফিফের সাথে সম্পৃক্ত হব না আল্লাহ রব্বুল আলমিন তাতফিফের ভয়াবহতার কথা উল্লেখ করতে গিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সুরতুল মুতাফিফিনের মধ্যে আল্লাহ পাক রাবুল আলমিন উল্লেখ করেছেন আলা চাল্লা ইহুম আর্রব বিহিম ইদুল্লা মাহজুবন খুব গুরুত্বপূর্ণ দুটি তৎফিফের ভয়াবহ পরিণাম আল্লাপ উল্লেখ করেছেন যারা তৎফিফের অপরাধের সাথে সংশ্লিষ্ট তাদের সম্পর্কে আল্লাবাক একটি কথা বলেছেন যে বাল রান আল্লাহ বিহীম অর্থাৎ তাদের অন্তরের উপর তাদের দিলের উপর একটা আবরণ পড়ে গেল জং ধরে গেল তাতফিফের কারণে এবং অন্তরের এই আবরণের পরিণাম কি ইন্নাহুম আর রব্বিহীনঈদিল্লা মাহজৌবন তারা তাদের রব আল্লাহ রবুল্লা আলমিনের কাছ থেকে তারা আড়ালে পড়ে গেল আল্লাহ রব্বুল আলমিন থেকে আড়াল হয়ে যাওয়া এবং নিজের দিলের উপর একটা আবরণ তৈরি হয়ে যাওয়া নিজের দিলের উপর অন্তরের উপর জং ধরে যাওয়া এটা কত বড় মানুষের জন্যে আল্লাহর মাহ লুকের জন্যে কত বড়ো ভয়াবহ বিপজ্জনক ব্যাপার এটি তো যদি চিন্তাশীল মানুষ চিন্তা করে তাহলে তার ভয়াবহতা এর দ্বারাই তার সামনে পরিষ্কার হয়ে যাবে যে আল্লাহ রব্বুল আয়ালিন যিনি যার দয়া যার মায়া যার অনুগ্রহ যার ফজল কারম ছাড়া ইহকাল এবং পরকালে মানুষের পক্ষে শান্তির জীবন যাপন করা কল্পনা করাও সম্ভব নয় সেই মহান রব্বুল আয়াল মিন যদি মানুষের প্রতি তার সাথে যদি দিলের মধ্যে অন্তরের উপর যদি তার থেকে আবরণ পড়ে যায় সে আল্লাহ রব্বুল আলমীন থেকে যদি আমি আড়াল হয়ে যাই আমার সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের সম্পর্ক যদি সম্পূর্ণরূপে ডিসকানেক্ট হয়ে যায় তাহলে আমার পরিণাম আর কি হবে এর চেয়ে ভয়াবহ পরিণাম কি হতে পারে যেখান থেকে আমি অনুগ্রহ পাবো যেখান থেকে আমি কল্যাণ পাবো যেখান থেকে আমার জীবনে কিছু আসবে ইহকাল পরকালের সাফল্য আসবে সেই জায়গাটাকেই যদি আমি ক্ষতিগ্রস্ত করি আঘাত করি সেখানেই যদি আমার আবরণ পড়ে যায় সেখানেই যদি আমার দেয়াল উঠে যায় তাহলে সেক্ষেত্রে এর চেয়ে বেশি হতভাগ্য আর কি হতে পারে সুপ্রিয় দর্শক এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন তাতফিফের যে সকল ভয়াবহতার দিকগুলি উল্লেখ করেছেন সেগুলো অনেক কোরআনে পাকের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন হুদের মধ্যে বলেছেন যে এই তাতফিফ এটা কল্যাণের বাহক নয় বরং তাতফিফ ছাড়া তোমাদের যতটুকু লাভ আসবে সেটাই তোমাদের ইহকাল এবং পরকালের জন্য কল্যাণের বাহক এই তাতফিফের দ্বারা মানুষের অন্তরের মধ্যে আবরণ তৈরি হয় এবং মানুষ আল্লাহ পাকরব্বুল আলমিনের থেকে মানুষ আড়ালে পড়ে যায় আল্লাহ এবং বান্দার মধ্যখানে একটা আড়াল তৈরি হয় আড়ালের দ্বারা উদ্দেশ্যের আল্লাহাক আকরবুল্লাহ আলমিনের পক্ষ থেকে এখানে ফয়েজ ফজল করম অনুগ্রহ এটা বান্দার প্রতি আল্লাহ আকরবুল আলমীর পক্ষ থেকে আসা বন্ধ হয়ে যায় কাজেই এই যে ব্যাপার আল্লাহ রব্বুর আলমের পক্ষ থেকে ফজল করম আসা বন্ধ হয়ে যাওয়া এটাই তো একজন মানুষের জন্য সবচেয়ে বড় ভয়াবহ পরিণামের ব্যাপার কাজী এই জন্য তাতফিফ করা থেকে আমরা বিরত থাকবো এবং কখনোই মানুষকে মাপে কম দিব না মানুষকে মাপে কম দিয়ে সাধারণ যে মুনাফা আমি অর্জন করব সেই মুনাফা আমার জীবনে কল্যাণ বয়ে আনতে পারবে না প্রিয় দর্শক আমরা তাতফিফের কিছু রূপ দেখতে পারি তাঁর ফিফ শুধুমাত্র দাঁড়িপাল্লা দিয়ে মাপার সময় কম দেওয়াই নয় যখন আমি বিক্রি করলাম সেখান থেকে কিছু কমিয়ে দিলাম ১০টার জায়গায় আটটা দিলাম এটি অবশ্যই তার ফিফ কিন্তু তার ফিফ শুধু এটি নয় বরং তার ফিফের যে বিস্তারিত যে বিস্তৃত যে রূপ এটা জীবনে আরও অনেক কিছুকেই অন্তর্ভুক্ত করে এবং সবগুলোই তার মধ্যে অন্তর্ভুক্ত হবে আমরা বিগত পর্বে একটি দৃষ্টান্ত আলোচনা করেছিলাম যদি কেউ দুধের মধ্যে পানি মিশিয়ে দেয় কেউ যদি কোনো একটা চালের মধ্যে যদি সে কঙ্কর মিশিয়ে দেয় এরপরে সে পরিমাপ ঠিক মতোই দিল বা পরিমাপ প্রয়োজনে একটু বেশিই দিল গ্রাহককে সন্তুষ্ট করার জন্য কিন্তু আসলে কি সে গ্রাহককে যথাযথ সম্পন্ন দিল তার সাথে কথা ছিল এক কেজি দুধ দিবে সে কিন্তু এক কেজি দুধের সাথে সে একশো গ্রাম পানি মিশ্রিত করেছে কাজে এখন সে যে এক কেজি দুধ সে পরিমাপ করে দিচ্ছে আসলে তো এক কেজি দুধ সে দিচ্ছে না সে দিচ্ছে নয়শো গ্রাম দুধ আর একশো গ্রাম তাঁত ফিফ করছে কাজেই ভেজাল মিশ্রণ করা যেই জিনিস দেওয়ার কথা সেই জিনিসের সাথে অন্য কোনো জিনিস মিশ্রণ করা এটাতেও কিন্তু তাঁত ফিফের এই ভয়াবহ পরিণাম তার মধ্যে চলে আসবে প্রিয় দর্শক ঠিক তেমনি ভাবে যাদের সাথে চুক্তি হয় টাইম সময়ের ভিত্তিতে চাকরি বাকরি ইত্যাদির ক্ষেত্রে যে কয়টা থেকে কটা পর্যন্ত ডিউটি করা সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি করার কথা যারা শিক্ষকতার দায়িত্বে তারা তাদের স্টুডেন্টসদেরকে ছাত্রদেরকে সময় দেওয়ার কথা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অথবা যার সাথে চুক্তি করা হয় তার পক্ষ থেকে একটা নির্দিষ্ট সময় থাকে যে এতটুকু সময় তুমি দিবে এতটুকু সময় তাদের পেছনে ব্যয় করবে কিন্তু দেখা গেল যে প্রতিদিন যাওয়ার ক্ষেত্রে দেরি করলাম তাদেরকে পড়ানোর ক্ষেত্রে সময় আমি কমিয়ে দিলাম তাহলে এটাও এক একরকম তাৎফিফ কারণ আমি যেই পরিমাণ সময় দেওয়ার কথা চুক্তি অনুযায়ী সেই পরিমাণ সময় আমি দিলাম না তাহলে আমি আমার গ্রাহকের যে পরিপূর্ণ প্রাপ্য সেই প্রাপ্যটা আমি সেখান থেকে একটু কমিয়ে দিলাম এটাও একটি তাঁত ফিফের রূপ প্রিয়দর্শক তাঁত ফিফের এরকম আরও অনেক রূপ রয়েছে যেগুলো আমাদের নিত্যদিনের বিভিন্ন কার্যক্রমের মধ্যে আমাদের অজান্তেই আমরা এই কাজগুলো করে যাচ্ছি কন্ট্রাক্টে নেওয়া হয়েছে একটা কাজ আমি ভালো করে করে দিব সেই কাজটা আমি ভালো করে করলাম না তাড়াহুড়া করে সেই কাজটা আমি করে দিয়ে দিলাম তারপরে সেই কাজটা আমি যে তারাহুড়া করে করে দিলাম এখন সেই কাজের মান তো সেভাবে রক্ষা পেলো না কাজেই আমি যেই মানের কাজ করে দেওয়ার কথা সেই মানের কাজ যখন হলো না তার মানে আমি আমি আমার গ্রাহকের প্রাপ্য অধিকার থেকে তাকে বঞ্চিত করলাম আমি নির্মাণ কাজ করছি নির্মাণের মধ্যে আমার দেওয়ার কথা একশো ব্যাগ সিমেন্ট আমি সেখানে ব্যবহার করলাম নব্বই বস্তা সিমেন্ট একশো বস্তা সিমেন্ট আমি ইউজ করলাম না এটাকে গোপন রেখে দিলাম তাহলে এখানে আমি দশ বস্তা সিমেন্টে তা ফিফ করলাম অর্থাৎ মাপে কম দিলাম এভাবে নিত্যদিনের জীবনে এরকম অসংখ্য কার্যক্রম রয়েছে অনেক কাজ রয়েছে যেগুলো আমরা আসলে ত্রুটিপূর্ণভাবে করি এবং এগুলোর মধ্যে তাৎফিফ হয়ে যায় মানুষের জীবনে এগুলোর মধ্য থেকে অনেক ত্রুটি বিচ্যুতি থেকে যায় এমনকি তাঁত ফিফের মধ্যে এটাও একটি আল্লাহ নবী সাল আলহাম বলেছেন তুমি তোমার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যেটা তুমি নিজের জন্য পছন্দ করো কাজে আমি আমার মুসলিম ভাইয়ের জন্যে আমি যেই আচরণ আমি নিজের জন্য পছন্দ করি সেরকম আচরণ আমি তার সাথে করলাম না তাহলে তার প্রাপ্য আমি কমিয়ে দিলাম তার সঙ্গে করলাম হাজরত আবদুল্লাহিব অমরদি আল্লাহ দারানা থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে তাকে তুমি আশ্রয় দাও যে আল্লাহর নামে চাইবে তুমি তার চাওয়া করো তাকে আল্লাহর দোহাই দিয়ে যে তোমার কাছে নিরাপত্তা চাইবে তুমি তাকে নিরাপত্তা দাও ওমন আতা আর যে তোমার নিকটে কোনো ভালো জিনিস তোমাকে দিল উত্তম কোনো জিনিস যখন সে তোমাকে দিল তখন তুমি তাকে যথাযথ প্রতিদান দিতে বলা হয়েছে বলেছেন তুমি তাকে দাও ফল তাজিদু যদি প্রতিদান দেওয়ার সামর্থ্য তোমার না থাকে তাহলে তুমি তার জন্য দোয়া করো হত্যা তুমি যদি দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুর আলমিনের কাছে প্রার্থনার মাধ্যমে তুমি তার জন্য যদি কিছু করে দিতে পারো তার জন্য যদি সেরকম প্রার্থনা করে দিতে পারো তাহলে তুমি জেনে নিতে পারো যে তুমি তার প্রতিদান তাকে দিয়ে দিয়েছ প্রিয় দর্শক আজ এখান থেকে আমরা নবী আকরম সাল আলহ সাল্লামের দরদ ভরা শিক্ষা আমরা উপলব্ধি করতে পারি কেউ যদি আমাকে কিছু দেয় কেউ যদি আমার উপকার করে তাহলে আল্লাহ নবী বলছেন ফাঁকাফি উর্বু তুমি তাকে তার প্রতিদান দাও যার দ্বারাই আমি উপকৃত হব যেই আমার কাজে আসবে যে আমার জন্য ন্যূনতম ভূমিকা পালন করবে আমার দায়িত্ব হলো তার সেই ভূমিকার প্রতিদান তাকে দেওয়া আমি আমার সাধ্য মতো প্রতিদান দেওয়ার চেষ্টা করব যদি আমি এটা করতে পারি তাহলে তো ভালো কথা প্রতিদান দিয়ে দিলা নবী আকরাম সাল আলিহাল্লাম বলছেন যদি তুমি প্রতিদান দেওয়ার মতো তোমার কোনো সামর্থ্য অ্যাবিলিটি নাও থাকে এরপরেও তোমার এখানে তার জন্য কিছু না করে বসে থাকার সুযোগ নেই তাহলে হৌলাহু তুমি তার জন্য দোয়া করো তুমি তার কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ সে আমার উপকার করেছে তুমি তার উপকার করো এইভাবে তুমি তোমার উপকারী ব্যক্তির জন্য আল্লাপাক রব্বর আলমিনের করে দোয়া করো যদি তুমি এটা করতে পারো যখন তোমার অন্তরের মধ্যে এরকম একটা আত্মবিশ্বাস জন্ম নিবে যাহা সে আমার জন্য যা করেছে আমি আল্লাহ রব্বর আলমিনের কাছ থেকে তার জন্য তার চেয়ে বেশি দোয়া করেছি তার বেশি আমি তার জন্য আমার কাছে চেয়েছি এটা যদি তুমি করতে পারো তাহলে তুমি মনে করবে তাহলে তুমি তাকে প্রতিদানটা দিয়ে দিয়েছ আর যদি এটা করতে না পারো তাহলে তুমি যদি তোমার যে তোমার জন্য কিছু করলো তুমি তার প্রতিদানও দিতে পারলে না তার জন্য সেইভাবে উত্তমভাবে দোয়াও করতে পারলে না তাহলে তুমি ধরে নিতে পারো যে তুমি তার প্রাপ্য অধিকার পরিপূর্ণ আদায় করলে না বরং তুমি এখানে তার তাৎফিফ করলে তুমি তার অধিকারকে তুমি নষ্ট করলে তার অধিকার তুমি কমিয়ে দিলে প্রিয়দর্শক কাজই আমরা তাৎফিফ থেকে বিরত থাকার চেষ্টা করব। সব ধরনের তাৎফিফ কাউকে তার অধিকার থেকে আমরা বঞ্চিত করব না কোনো ব্যক্তিকে আমরা তার প্রাপ্য অধিকার থেকে আমরা মাহরুম করব না বরং প্রত্যেককে যার যার অধিকার তাকে দেওয়ার চেষ্টা করব প্রত্যেককে আমরা যার যার পাওনা তাকে পরিপূর্ণভাবে আমরা পরিশোধ করে দেওয়ার চেষ্টা করব আমরা যার যে অধিকার সেই অধিকার যদি আমরা আদায় করি তাহলে আমাদের কল্যাণ আল্লাহ পাক আবরাই পক্ষ থেকে নিশ্চিত হবে প্রিয় দর্শক আমরা এ পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাব বিরতি থেকে ফিরে এসে আমরা আমাদের এই আলোচনা আমরা সমাপ্তির দিকে নিয়ে যাব বিরতির সময়টুকুতে আপনার আমাদের সাথেই থাকুন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 বড় গোনা আজ সন্ধ্যা সাড়ে সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক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 बिस्टी जेमन सबूज मरुभूमि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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা বিরোধীর আগে তৎফিফের বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে মানুষকে কোনো ক্ষেত্রেই কারো প্রাপ্য তাকে পৌঁছে দিতে আমরা ত্রুটি করব না যার যার প্রাপ্য তাকে পৌঁছে দেয়া এটাই তো মানবিক আচরণ যে আমার সাথে ভালো আচরণ করবে তার প্রতিদান তাকে দিতে হবে এই প্রতিদান যদি আমি তাকে দিতে না পারি এমন কি তার জন্য যদি আমি দোয়াও না করতে পারি তাহলে আমি তার প্রতিদান দিলাম না তার প্রাপ্য অধিকার থেকে আমি তাকে বঞ্চিত করলাম এখানে আমার একরকম তাতফিফ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল্লা আলমিন তাতফিফের এই মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার মানুষকে পরিমাপে কম দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে পাকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সতর্ক বানিয়ে আল্লাহ উল্লেখ করেছেন যে আল্লাহ যারা এই অপরাধের সাথে জড়িত তারা কি এ কথা চিন্তা করে না যে তাদেরকে আবার পুনরুত্থিত হতে হবে এবং এর জন্য জবাব দিতে আল্লাহ পা আকরব্বর আলমের দরবারে উপস্থিত হতে হবে এটা কি তাদের ভাবনায় আসে না এটা কি তাদের চিন্তায় আসে না যদি এটা নিয়ে ভাবনা আসে মানুষের এটা নিয়ে যদি তাদের চিন্তা আসে তাহলে তাদের পক্ষে তো অপরাধ করা কশ্চিনকাল সম্ভব নয় কাজেই তাতফিফ কোনো অবস্থাতেই করা যাবে না আমরা যারা ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত তার আমাদের ব্যবসার মধ্যে বিষয়গুলো খুব লক্ষ্য রাখবো কাপড় মাপার সময় সঠিক মাপটা যেন হয় একটু কম যেন না হয়ে যায় যে কোনো জিনিস যখন মানুষের কাছে বিক্রয় করব পরিমাপ করে তখন আমার পরিমাপের মধ্যে যেন কোনো ত্রুটি না হয় পেট্রোল পাম্প তারপরে সিএনজি স্টেশন এগুলোর মধ্যে যখন মানুষের গাড়িগুলোতে পেট্রোল ডিজেল অকটেন ইত্যাদি দেওয়া হয় অথবা সিএনজি স্টেশন থেকে যখন মানুষকে এই যে সিএনজি এটা যখন গাড়িতে দেওয়া হয় তখনও এটা লক্ষ্য রাখতে হবে যেন যার যা প্রাপ্য যেন সে পরিপূর্ণভাবে পায় কারণ এখানে পরিমাপটা খুব সূক্ষ্ম ইঞ্জিনের মেশিনের মাধ্যমে হচ্ছে কাজে সেই পরিমাপ যেন যথাযথ থাকে মেশিনের ত্রুটির কারণে যেন কারো কাছে পরিমাপের চেয়ে কম তার পণ্য তার ক্রয়কৃত যে তার বস্তু সেটা যেন কম না যায় সেই ব্যাপারটা এটা আগে ইনশিওর করতে হবে নিশ্চিত করতে হবে কাজে এক কথায় আমরা তাৎ ফিফ থেকে বিরত থাকবো কাউকে আমরা ঠকাব না পরিমাপ করার সময় কাউকে আমরা কম দিবো না এ বিষয়টি আমরা সময় লক্ষ্য রাখবো আর পাক আমাদেরকে তহসিক দান করেন প্রিয় দর্শক তাৎফিফ তথা মাপে কম দেওয়া এটি যেমন লেনদেন ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয়ের মধ্যে খুব ভয়াবহ একটি অপরাধ এবং অত্যন্ত কঠোরভাবে আল্লাহর কোরআন এই অপরাধকে নিষিদ্ধ করেছে ঠিক তেমনিভাবে ব্যবসায়িক কার্যক্রম এবং লেনদেনের মধ্যে আরেকটি নিষিদ্ধ এবং ক্ষতিকর জিনিস সেটি আমরা আলোচনা করতে চাই যেটিকে বলা হয় আল এহতেকার তথা মজুদারি এহতেকার মজুদারি করা এটিও অত্যন্ত জঘন্য একটি অপরাধ যে মজুদারি এটি ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে লিক এজরার যেটা করা হয়ে থাকে মানুষের ক্ষতির জন্য মানুষকে তাদের এই প্রাপ্য অধিকার দেওয়ার জন্য এবং মানুষকে কৃত্রিম ক্ষতি থেকে রক্ষা করার জন্যেই ইসলাম এহতেকারকে নিষিদ্ধ করেছে মজুদারিকে নিষিদ্ধ করেছে এহতেকার কাকে বলা হয় এহতেকার নিষেধ ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে হাদিসের দ্বারা একাধিক হাদিসের দ্বারা এহতেকার করা অত্যন্ত জঘন্য অপরাধ বলে এটা সাব্যস্ত হয়েছে তবে সেই আলোচনার আগে আমরা বুঝতে চাই আসলে ইসলাম যেই এহতেকারকে নিষেধ করেছে যেই মজুদারিকে নিষেধ করল এটা কি ধরনের বা এর কি সংজ্ঞা এর কি পরিচয় প্রথমে আমরা এহতেকারের পরিচয় বুঝবো এর পরবর্তীতে আমরা এহতেকারের বিধান নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব আল্লামা ইবনুল আসি রহমতুল্লাহ আলাই এহতেকারের ব্যাখ্যা লিখেছেন যে এতে কার হল সেরাউত্তাম ও হাফসুহু লিয়া কিল্লা ওয়্যালুয়া কোনো খাদ্যদ্রব্য ক্রয় করে এটাকে মজুত করে রাখা উদ্দেশ্য হল এইভাবে খাদ্যদ্রব্যের একটা ক্রাইসিস তৈরি হবে এবং এর যে ডিমান্ড এটা হাই হয়ে ডিমান্ড এর বৃদ্ধি এর যে প্রাইস এবং এর যে মূল্য এটা বৃদ্ধি পাবে ইনক্রিজ হবে হাই প্রাইস আসার করা অতিরিক্ত মুনাফার আশায় এই কাজ করা হয় তো এখানে চারটি কথা ইব রাশির রহমতুল্লাহ আল ইহের ইসের আসলো একটা হল খাদ্যদ্রব্য ক্রয় করা হলো এবং এটাকে মজুদ করা হলো কেন করা হলো মজুদ যেন বাজারে মার্কেটে এটা ক্রাইসিস সৃষ্টি হয় এবং মার্কেটে ক্রাইসিস সৃষ্টি হলেই পণ্যের দাম যেন হুহু করে বৃদ্ধি পায় তো এইভাবে পণ্যের দাম বৃদ্ধি করে অতিরিক্ত মুনাফা অর্জন করার উদ্দেশ্যে যে মার্কেট ক্রাইসিস তৈরি করার উদ্দেশ্যে যেই খাদ্যদ্রব্য মজুত করা হয় এটা কি বলা হয় আল্লামা ইবনে হাজার আলা সালানি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে এহতিকার হল এমসাকু তাহাম বে ও ইন্ত মাল ইস্তিক ওয়া হাজাত তিনিও গুরুত্বপূর্ণ কয়েকটি কথা এখানে উল্লেখ করেছেন যার দ্বারা আমরা এহতেকার হাকিকাত এবং তার প্রকৃত বাস্তবতা উপলব্ধ করতে পারি এহতেকার হলো যে খাদ্যদ্রব্য এটাকে আটকে রাখা মজুদ করে রাখা এবং দাম বৃদ্ধির অপেক্ষায় থাকা খাদ্যদ্রব্য আটকে রেখে দাম বৃদ্ধির অপেক্ষায় থাকা অথচ এই যে দাম বৃদ্ধি করার জন্য যে সে আটকে রাখছে এ থেকে সে অমুখাপেক্ষী এটার তার করতে সে বাধ্য নয় এরপরেও সে জিনিসটাকে আটকে রাখছে মানুষের হাজাত এবং মানুষের প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও নিজের প্রয়োজনীয়তা নাই মানুষের প্রয়োজন আছে এই অবস্থায় যখন কোনো খাদ্য বস্তু মানুষ আটকে রাখে তখন এটাকে এহাতেকার বলা হয় প্রিয় দর্শক এই যে হাতেকার বা মজুদারি ইসলামের দৃষ্টিতে এই হাতেকার বিভিন্ন আলোচনার আগে আমরা এ হাতেকারের পরিচয়টাকে আরও পরিষ্কার করতে চাই এর বলা হয় বা মজুদারি বলা হয় ইসলামের ফিক্ষের পরিভাষায় যে মানুষের জীবনের প্রয়োজনীয় উপকরণ এটাকে মজুদারি করা এটাকে আটকে রাখা মানুষের জীবনের প্রয়োজনীয় উপকরণ আটকে রাখা কেন উদ্দেশ্য হলো যে এর মাধ্যমে যেন জিনিসটার দাম বেড়ে যায় মার্কেটে ক্রাইসিস যেন সৃষ্টি হয় তো মার্কেটে ক্রাইসিস সৃষ্টি করে পণ্যের দাম বৃদ্ধি হওয়ার প্রত্যাশায় যারা মানুষের জীবনের প্রয়োজনীয় পণ্য এটা আটকে রাখে এবং সেখানে আরও দুটি শর্ত পাওয়া যায় একটি হলো তার নিজের এটার প্রয়োজন নাই এবং অন্য মানুষের এই বস্তুর প্রতি প্রয়োজন আছে এরপরেও সে শুধুমাত্র পণ্যের মূল্য বৃদ্ধির প্রত্যাশায় পণ্যকে মার্কেটে না ছেড়ে সে নিজের কাছে আটকে রাখে যা আরো দাম বাড়ুক আরও দাম বাড়ুক তো এই ধরনের প্রত্যাশা নিয়ে যারা আটকে রাখে তাদেরকেই বলা হয় মজুদার এবং তাদের এই বলা হয় মজুদ্দারি বা এহতেকার প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনা সময় শেষ এহতেকারের বিষয় নিয়ে আমরা পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন ওসল্লাহ আল নব্বী উম্মি ওসাল্লাম তলিম ও আখরুল্লামদুলিল্লাহ রবিআ ও সালাম আলিকুম রহমতুল্ল Allah, Allah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 सबचे लाभ जनक व्यवसा अपनी कि जानते चानवसा के सर्वोच्च मुनाफा दी पर कुरान मूल्यवान तथ्य बोले बारा आल्लर रास्त सम्पद व्यय तदाहरण शस् दान जेटी वृद्धि पाए सत शीशे प्रत्येक शीशे आशोटी दाना ताला जा बृद्धि कर दें